আবু হুরেরাহ হদিল্লাহ তয়ালান হতে বর্ণিত তিনি বলেন মালাকুলকে মুসাল্লা সাল্লাম এর নিকট তার জন্য পাঠানো হয়েছিল ফেরেস্তা যখন তার নিকট আসলেন তিনি তার চোখে চপে টাকাত করলেন তখন ফেরেশা তার রবের নিকট ফিরে গেলেন এবং বললেন আপনি আমাকে এমন এক বান্দার নিকট পাঠিয়েছেন যে মরতে চায় না আল্লাহ বললেন তুমি তার নিকট ফিরে যাও এবং তাকে বলো সে যেন তার একটি হাত একটি গরুর পিঠে রাখে তার হাত যতগুলো পশম ঢাকবে তার প্রতিটি পশমের বদলে তাকে এক বছর করে জীবন দেয়া হবে মুসা আল্লাহ সাল্লাম বললেন হে রব তারপর কি হবে আল্লাহ বললেন অতপর মৃত্যু মুসা আল্লাহলাম বললেন তাহলে এখনই হোক রাবি বলেন তখন তিনি আল্লাহর নিকট আরজ করলেন তাকে যেন আর দে মুকাদ্দাস হতে একটি পাথর নিক্ষেপের দূরত্বের সমান স্থানে পৌঁছে দেয়া হয় আবু হুরেরাহ রদিল্লাহ তাল্লু বলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন আমি যদি সেখানে থাকতাম তাহলে অবশ্যই আমি তোমাদেরকে পথের ধারে লাল টিলার নিচে তার কবরটি দেখিয়ে দিতাম রাবি আব্দুর রাজ্জাক বলেন মাহমুর রহমতুল্লাহ আলহিহি আবু হুরাইরা রদিল্লাহ তালাহন সূত্রে নাবী সাল্লাহ আলাম হতে একইভাবে বর্ণনা করেছেন